আবু হুরেরাহ হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলাই সাল্লাম বলেন আমি এবং আমার পূর্ববর্তী নবীগণের অবস্থা এমন এক ব্যক্তি যেন একটি গৃহ নির্মাণ করলো। তাকে সুশোভিত ও সুসজ্জিত করলো কিন্তু একপাশে একটি ইটের জায়গা খালি রয়ে গেল অতপর লোকজন এর চারপাশে ঘুরে আশ্চর্য হয়ে বলতে লাগল ওই শূন্যস্থানের ইটটি লাগানো হলো না কেন নবী সাল্লাহু আলাই সাল্লাম বলেন আমি সেই আর আমি সর্বশেষ নবী